الحمد لله الحمد لله نحن جلوه ونستعيه ونستغفره ونؤمن به ونتغفر عليه ونعوذ بالله من شرور ينفتنا ومن مستيبئة عمالنا مَنْ يَعْمَلْ مِنَ الصَّلَاةِ مُخْلِصًا لِلَّهِ وَمَنْ يُقْبِلْ صَلَاةً إِلَى اللَّهِ وَلَكِنْ وَلَا إِلَهَ اللَّهُ وَاحْذَرُوا نَارَ جَهَنَّمَ وَلَكِنْ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَارْهَبُوا قال الله ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وفاه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن يحفر الله أحسن لا تاء أدلها والله قبل ما تعمل وقال رسول الله صلى الله عليه وسلم أكبروا بالبهاد من الموت وقال رسول الله صلى الله عليه وسلم إن بالله تعالى تسعة و আমাদেরকে দায়ার দান করার জন্য আখরাত মুখী করার জন্য অনেক নিদর্শন হয়ে যার কোন একটা নিদর্শন নিয়ে আমরা চিন্তা চিকিৎস করলে আমরা আকরাতমুখী হয়ে এই অর্থ নয় আমরা অফিস আদালত ছেড়ে দেব ব্যবসা বাণিজ্য ছেড়ে দিব শিল্প কারখানা ছেড়ে দেব দিদি থেকে আলাদা হয়ে যাবি দেশে একটু নেব এই অর্থ নয় এটা তো সন্ন্যাসী হল আল্লাহ হুসুল সন্দেহে বলেছেন আমার মনে এটা রুদানি একটা ফিল ইসলাম সব কোন কোন পাহাড়ে কোন যে না করবা আল্লাহ রসিম বলেন এটা আল্লাহকে আমাকে ধর্ম দিয়েছেন ডিম দিয়েছেন সেখানে নেই রাত সুখী হই অর্থ নয় অর্থ জন্য দিদি বাচ্চাকে হালাল বিপ্লিৎ করাতে হাল কোমরা করতে হবে পয়সা লাগবে তিনি বলে দিয়েছেন তোমরা নামাজ কেন ঘরে হয়ে গেলে হালালের জন্য আখরা পুজোর আস এগুলো ছেড়ে দেওয়া নয় আল্লাহ হুসেন বুস্তন হুসেন সরাইব অবতা আর হালাল নিজে অন্বেষণ সে কথা আয়তো পরে হালাল আগ্রহী হওয়ার এই অর্থ করা যুক্ত বোঝা গলত ভুল অর্থ হল সে বিশানে যে কাজ করো তার টার্গেট থাকবে আখের দোকানদারি বসে চাকরি করতেছে উদ্দেশ্য আমি কেন তরিকা তাই এই চিন্তা করে যখন তো তখন এই ব্যবস্থা হালালভাবে করবে এবং এর দ্বারা তার আখ্রাস বলবে আখ্রাস তৈরি হবে এই হল আখ্রাসমুক্তি হওয়ার অর্থ যার আমরা করতে ঠিক এটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে আগে এই নিয়মটা ছিল टा दी मेहनत करते मेहनत द्वारा তারপর কম হয় এখনো সে যাবো সেই পক্ষে আলাল যাব টাকা নেফার কারণে না বড়ল খাওয়ার না কারুনের মতো সংসদের পাহাড় জমা করার জন্য না সে সে আল্লাহ হুতুম মনে করে আল্লাহ হুতুনের তরিকা মনে করে বলছে দৃষ্টিভঙ্গি এখন তার এই ব্যবস্থা করা আখ হবে প্রস্তুতি আসার তৈরি করছে হ্যাঁ প্রত্যেক কদমে কদমে ঘুরাইতেছে প্রত্যেকটা পরিবর্তন করেবর্তনের সাথে সাথে একটা জিনিস আগের দিল ওটা ভিড় হয়ে গেছে দুনিয়াটা কি হয়ে গেছে ভিড় প্রত্যেকটা কাজে পরিবর্তন আরাম আসের জন্য পয়সা জমা করছে আল্লাহ আল্লাহ রয়সা জমা দিদি বাচ্চাকে আদর করছে কিন্তু নিজের নষ্ট চাহিদাও এখনো দিদি বাচ্চাকে আদর করল্লাহর হুকুম মনে করে আল্লাহ রুতুলের পরিকা মনে আল্লাহর মহাগ করা আমরা এখানে এসে সরকার আদর্শ না পায় তার আমি তো সবই হারে যাই ওটাও হেরে না নদী হেরে এইরকম দুশ্চিন্তা তার মাথায় না ঢুকে এই জন্য আমাদের দায়িত্ব দেওয়া মহাপর হুকুম মনে করে করছে তুমি দিদির মুখে হুকুম মনে করে একটা লোকনা উঠাই দিলা বাণ উঠাই দিলাম আল্লাহ তালা তোমার আমার ভাবে সব দিতে আসছে যখন ঘরে আসে দিদির দিকে মহাপত্র দৃষ্টিতে চায় আল্লাহ হয়েছে করে দিদিও তার দিকে মহাপতের দৃষ্টিতে চায় এই স্বামীর স্ত্রী করে মহাপ্র চান এবং তাদের ঘরে তাদের করেন তো আগে যাইতো করতে এখনো করছে আল্লাহুলের কথা ছিলেন হজরত মৌলানা ডাক্তার আব্দুল ভাই রহমাতুল্লাহ আলাই রহমাতুল্লাহ আলাই খালিফা তিনি একটা মানে ছিলেন ডাক্তারি জানা ছিল ডাক্তারি দুরু করত বলল এই জন্য পরবর্তী জীবনে উনি ডাক্তার নামে প্রসিদ্ধ হয়ে গেছেন একদমের নামে প্রসিদ্ধ ডাক্তার আব্দুল ভাই রক্ত মধ্যে একটা গাছ তার যখন ইবাদ করো তখন এরকম মনে করো ওই গাছটা দুজনে বিবাদত বিষয় মনে করতে হবে আমার আল্লাহ আমার ধারণা আল্লাহ আমার দিকে আমি আল্লাহ তার দৃষ্টি আল্লাহ আপনার দিকে সে খাইবেন আর আপনি গাঙ্গা দুনিয়ার দিকে চাইবেন আর আল্লাহ তার আল্লাহ আল্লাহ আপনার দোকানটা আল্লাহ তারিখ নামাজের দুনিয়াদী ধ্যান ধারণা করা যখন আপনি আল্লাহ শুরু করেন আল্লাহ তার দৃষ্টিকে আপনার দিকে নিবদ্ধ রাখেন কোন মন্ত্রী আপনার দিকে থাকে আপনার প্রয়োজন করতে থাকে আমি মে লুক মন্ত্রীর থেকে কোটি কোটি কোটি কোটি গুণ গুরুত্বপূর্ণ আপনার মা আপনার দেখাম না পেলাইব দুনিয়ার সবকিছুকে হারাম করে ফেল তাহার মানে কি মানে হারাম করা হারাম করা তবে হারাম করে আমরা হারাম করলেন কেন তার করলাম আবার আল্লাহ থেকে আপনি ওই দিকে মোতাবজ করে দিলেন বস্তা করলি আল্লাহ ওই দেওয়া কিন্তু আর একটা দ্বারা আসছে বলতেছে আমার নলা আমার দৃষ্টি আছে তখন আপনাকে মনে করতে হবে আমার আল্লাহ দেখে আমার ক্ষমতা কিন্তু আমার বলে আল্লাহ অবতার আমিও কারোর আন্ডারে আমিও কারোর গোলাম এখানে সেবা লঙ্ঘন করি পক্ষে দেখাই আল্লাহ তারা তখন আমাদের পাকড়াও হবে আমাদের কেউ এই একটা কথা দালের জুন থেকে দূরা দিদির উপরে আমার পাওয়া তারপর দেখাই কিন্তু আমার আল্লাহ পাওয়ার তখন আমার কি হবে তখন কি হবে এখানে চিন্তা করবে করতে পারবে لذلك ذات أكتشتنا هو الأولى الله أكتشتنا أنتك الله كأنك تراغا قاين لم تتم تغارو قاين نهو يراغ تو so, داختار عبدالحايد رحمة سلامي قولن جواناك مجادر قرأ مجادر قرأ الله تعالى مجي أي حكوشي لقرأ أبناء طبي উদাহরণ বাচ্চা কাছে আর বাচ্চা যখন লড়াই ধরে বাপের মহাপুর তো জড়ে যায় বাপে তাদের নেয় স্বভাব হবে বাচ্চাকে কেন আমার ছেলে আল্লাহ বলেছে আল্লাহ বাচ্চাকে মহাপত করা দায়িত্ব আমার নতুন বাচ্চাদেরকে মহাপত করেছেন আমাদের দায়িত্ব দিচ্ছে আমার অসুখা তোমার দিলেন একজন লোক বলে যার রসুল আছে আমি কোন তো আল্লাহ দেখো তার আল্লাহ তালা মোহাম্মত আমার কি তুমি একটা নিষ্ঠুর মানুষের থেকে আল্লাহ মহাপদিন তো আল্লাহ রচন নিজে আমল করছেন তোমার হ্যাঁ তোমার নাতি নাকপুর যা আছে আত্মীয় আছে বাচ্চাদের আসেন দোয়া নেওয়ার জন্য আর দেখেছেন অনিষ্ঠ থেকে ওই বাচ্চার জন্য দোয়া দিতে সমস্ত অনিষ্ঠ আলাই বাচ্চাকে কোন দিনে আমার কাছে কোনো দিন বলবো সে বাচ্চার মহাপ তো যাবে তাই বাচ্চাকে করে নিজ যাতে ওই হাতি সেটা আমার ভয় দেয় দা মনে করা আল্লাহ দেখতেছেন আল্লাহ হুকুম মনে করে করতেছেন কিনা আল্লাহ নতুন চাহিদা মনে করতে আল্লাহর হুকুম মনে করতে আয় মবই বড় কিছুই পার্লাহ মনে করেন সেখানে কাজ করা যাবে আল্লাহ হুকুম আদায় জন্য যাবে টিভির হাত আদায় জন্য যাবে তার চাহিদা পূরণ জন্য যাবে না সেটা ডাক্তার আব্দুল্লা বলেন খানা শুরু করি না আমি বয় থেকে খানার সামনে আর চাহিদা খুব বেশি তারপর ব্যাক করুন করে নিয়ে অপদ্য মানে যেখানে খরচ করার পারমিশন নেই খরচ করবে আর অপচয় মানে খরচ করার পারমিশন আছে কিন্তু যে পরিমাণ তার থেকে বেশি করলে দুধা না যায় খরচ করার পারমিশন নেই যায় খরচ করলেন যায় যায় পাবে গ্রহণ করা হারাম হার হল তো আর যাবে না আর কি করবেন অভিজ্ঞতা জায়গা তো পাওয়া যাবে থানার সাথে চিন্তা করলে আল্লাহ আল্লাহ আমার ওসুল পেছেন আমার তোমার শরীরের তোমার উপরে হাত আছে পক্ষ থেকে তোমার মতো আমার আসল সরকার এই নকল সরকার নাই উপায় মধ্যে না আছে আবার জুতো থাকবে আসল সরকার সংরক্ষণ করলে না সংরক্ষণ করবে আমার ওসুন খেতে বলবো তাই খাই বুঝি বলেন এসব দেবের মধ্যে আমার সবাই খাওয়া শুরু করি যাতে আমার খানাটা আল্লাহ হুকুম বছর রসুনের এই হল যা করব আমার পাওয়া দেখে এইখানে এবং নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে সব সময় বিশ্বাস নেই তখন কাজ করে যাবে আমি যেন অপ্রস্তুত অবস্থায় চলে যাবে বিশ্বাসে বিশ্বাস এই উপায় আগে বাংলাদেশের গ্রামে রত্ন নিয়ে উদ্ভিদ ছিলেন হাবির ছিলেন এই বছর উনি আসতে পারেন নাই অনেকদিন এই বন্ধান থেকে আসতে পারেন আগে ঘটনায় পায়ে বা বোখার জিনিস দান করছে এত বড় বুদ্ধি হাজার হাজার নামে লক্ষ লক্ষ কোটি চলে যায় এত বড় চলে আমার নামখান কমিটি সদস্যরা খালি গ্রামে আর আসামে একজন জমি নাক্ষ করছে জমি করা ন কম না দিয়েছিল আমার খারাপ লাগছিল কথা বলল যে বসেই চলে গেল বসেই চলে গেল আধা ঘন্টা এইভাবে উত্তর চলে গত সমাজ খানা খাওয়ার সময় আমার এই জায়গায় গুরুত্বপত আমার একটু পাশে এই জায়গাতে বসা এই জায়গায় খেয়াল করে নাই ট্রেনে ধাক্কা লাগছে ড্রেনের ধাক্কা লাগছে প্রথম তুমি দেখছি হাসপাতালে तो लेगे। आ, तो लेगे। तो बोला बोला बक्षा से किसी बोला कल के पे पा तो এই জন্য হাতে বলা হয়েছে ওই কোথায় এক অপ্তর পরে আর এক অপ্তর পাবেন ধাকালা ঠিকই লাগে ধর হ্যাঁ বস্তুতে পারলাম ফাঁকা লাগছে ভালো করে টাকা লাগছে না অপরস্ত অবস্থা দেওয়া যাবে কখন নাস্তু বসতেই হবে কিন্তু এইটার ব্যাপারে আমরা সবচেয়ে উদাসী সবচেয়ে বাস্তব সেখানে কখনো বন্ধ করবে স্বীকার করতে যে কোনো সে করতে পারেন সেটার আমরা আমাদের সামনে চলে গেছে কান্ড করে নিয়ে গেছি তখনও আমার লাভ কান্ড করে তার জন্য আমার কি প্রস্তুতি আছে প্রত্যেকের মুসল মানুষের বাস্তব তাহলে প্রত্যেকের মধ্যে আলোচনা করুন তাহলে মজা অসুস্থ হয়ে যাবে ওইটা যখন তখন দেখা এখন আলোচনা করুন সমস্ত আনন্দ প্রস্তুতি হয়ে গেল হয়ে গেল পুরাণ আলোচনা আছে উভাইলেও মধ্যে দেয় দিদি তো মনে করলেও তাহলে বেরিয়ে আল্লাহ আল্লাহ সেই মৌকে বেশি বেশি শরণ রাখ আর চলিয়ে কত মজা নিচ্ছে আমার সুন্দর সুন্দর দিন দেখি হ্যাঁ অনেকে না যায় মজা নিচ্ছেন টেলিভিশনের কথা থেকে মজা টান দিয়ে মজার ইচ্ছি জবাব দিয়ে মজার নিচ্ছি হাত দিয়ে মজা আমাদের বানাইছে আমাদের জন্য একটা কনসেপশনে ঢুকে দেখেন কত কোয়ালিটি একটা একটা মিষ্টির দুমে দেখেন জানলাত পড়ে খাওয়াল আখি বেশি বেশি স্মরণ করি ইন্ড ল মানে মজা মজা আজ মানে সমস্ত মজা যে যে একটু এসে কেটে দিলে আখ রাত্রী হবে তোমার জানলাতে চলতে হবে ওটা ভুলে গেলে সব উল্টা হয়ে যাবে তোমার বেড়েছে না পারে রাখবা বেড়েছেই যে অন্যায়ের সামনে আসবে লাখ টাকা পাওয়া যায় লাখ টাকা অবৈধ বর্ধায় দিবেন কিনা যে বৌদ্ধ কালকে একটা লোক আছে দিয়ে তার দিয়ে তো সে আমি এখন আমারও লোক লাগছিল কারণ আমি একজন ভাই হিসেবে আমি যত প্রায় তিন চার লাখ টাকা আস হাজিগঞ্জ পাবেন মঙ্গলবার আমার এক জমানের ঢাকি ছিল সমস্ত বেদাতে ঝাঁটি ছিল এটা হাজিগঞ্জের কোন মুক্তি এই দেখে যত ছেলেট বেদা পেয়েছিলেন ওই লোক টাকা লোক সে বৈশাখার পরে আমের স্থানিতে আমার বয়ান হবে না আমাদের আমল বর্ষ হ্যাঁ বলছে এইখানে এক লোক আছে আমি আমাদের সবকদের আপনি নেবেন হয়ে যা সেটাকে নেবেন না নেবেন না এই বর্ষা আপনার ভূমি আসার কোন জায়গায় স্থান দিতে থাকতে সব জায়গায় আপনাকে অশান্তিতে রাখেন দুনিয়া তো আখরা কষ্ট করে আলাদি চলে গেছে আমি বললাম গত শতাব্দীর বাবা থেকে মেরে আসলেন ভাইদেরকে ওনার বাপ আলেন ছিলেন না কিন্তু অনেকগুলো মুক্তাচিত ছিল আমাদের তো মর্জে বেশি মুক্তাচিত আমরা এখনকার মৌলী আছি আমাদের মৌলীর থেকে আমাদের সামনে বাড়ির সামনের নজরে কোন আমি দাবি ছেড়ে দিলাম তোমরা আশা ধার্য করে নাও আমি এখানে তোমরা অংশ নিবো না পিতার ইনসানের মধ্যে সন্দেহ ছিল সেজন্য অংশই নেই তবে আত্মা যদি থাকে আমার পিতা এই ইনসানটা না যায় শুধু না এটুক না পিতাকে বাঁচানোর জন্য ওটাকে ফেরত কি করবেন কোন মালিক ফেরত দিয়েছিলেন করতে আমার বাপকে বদক থেকে বাঁচানোর জন্য আত্মাকে ফেরত দিয়ে দিলাম তো বসেছিলাম যদি কারো সুযোগ হয় গাড়ি আছে কিন্তু আচ্ছা অধিকাংশ গাড়ি ওই বেডের থেকে আবার বিদায় হয়ে গেছে আর খুব কম শুধু সংখ্যক রোগী তাকে উঠান হয়েছে ওখানে প্রশ্ন ডাক্তার লোকটা এখন আছে অধিক দুজন লোক বলে ওদের বিদায় সার্টিফিকেট দিয়ে তাকে চিকিৎসা বাকিরা আমার মানুষের যাওয়ার বুঝে আসবেন যে অহংকার করা দুলনীতি করা আল্লাহ না এগুলো সুযোগ এগুলো করব তার পরম দেখে আল্লা থাকে বলতে চাতে হবে আল্লাহ আছে আমার মহামালার সাপ আছে কেনা লেনদেন পরিষ্কার আছে কিনা তৈরি রাখতে হবে আল্লাহ সাথে মহামালার সাপ আমার দায়িত্বে কোন উম কাছে না অঙ্গুলি কাল্ডা নামাজ হয়ে গেছে কেনাজ শুরু করে দিচ্ছে কেউ আছে চল্লিশ বছরে নামাজ শুরু করি পনেরো বসত্যায় পুরো অঙ্গরিকাটা দায়িত্ব এই অঙ্গরিকাটা শুধু প্রবাদ তারা এই অবরিক না করে থাকবে প্রবল করতে হবে কিছু আর অস্থিয়ার করে দেখতে হবে আমার এই পরিবার নামাজ ছিল সাঁতার লিখতে থাকতে হবে একটা এখন এই পরিবার আছে তোমরা আমার মাল থেকে সেটা দিও হাঁটায় অতিহাস লিখে থাকতে নামাজের এটা খেয়াল রাখতে হবে তোমরে কাজে আছে কি উংড়ি কাঁচা পড়ার জন্য আল্লাহরি কাঁচা আপনি একদিনে যা বেশি কষ্ট হয় একদিনে একদিনের হজরের সময় হজর সময় জল একটা একটা আল্লাহ যাকে শক্তি সামর্থ্য বেশি দিছে তাড়াতাড়ে আদায় হয়ে গেছে কিনা শুধু করবা বলে না হবে না ওই রোজাটা আদায় করতে হবে থাকলে প্রবল ধরনের ভিত্তিতে ওই সংখ্যা ঠিক করে ওই দুছিলেন আসার দরকার আছে গেছে কিনা হিসাব বের করতে পারলে হিসাব বের করে হিসাব ব্যয় না গেলে প্রবল ধরনের ভিত্তি থেকে কি পরিমান ডাকাত দেওয়া হয় হবে এবং যা তার হিসাব ভুল হয়েছে এখন তাকে কিছু হয়নি হায়া টার্জার করে দিয়ে যান কারো জন্য ছেলে দেন না শক্তি থাকে তাহলে আর যদি মাদুর হেয়া গেয়ে থাকে আর যাওয়ার শক্তি নেই শক্তি নেই তা আপনার হায়াতে বন্দি হাত করা আল্লাহর সাথে লেনদেন ক্লিয়ার করেন আল্লান ক্লিয়ার করা হক পিল হক আদায় করা হয়েছে কিনা হক দেখতে থাকলে পরে গেলে সাতটা হুকুম আদায় করা হয়েছে কিনা একসাথে করে আরাম খাওয়া গেছে সাথে সাথে বন্ধের অংশ না দিলে ভাইরা ভাই আরাম খাওয়া হয় खाइल कड़ाई क्लान्ति हिसाब ए माल खाने माल एम माल जाना खाइल तो लगे आगु तक ढुकड़ ইনার কোন আত্মীয় সজনে বাড়িতে থেতে গেলে ওই বাড়িতে তার গেছে তার কোনো নামারে সন্তান ছিল কেনা হল তার হিসার শেখার টাকা হয়েছে না ওই বাড়িতে খাওয়াল ইসমালি থেকে হারাম এটা তুমি করতে খাওয়া আসিস অতিরিক্ত করতে হবে তোমাদের নাবালে রয়ে গেছে তার হিসেবে সংরক্ষিত আছে তার সংরক্ষিত থাকে থাকবে সে অনুমতি দিল কোথা থেকে হাতি চাচ্ছে দুই লাখ করে বেশি যদি চলে যায় আর কথা লেখা না হয় আপনি আমি কারো কাছে ঋণী কারো কাছে টাকা করতে দিচ্ছিলেন সুযোগ দিচ্ছে না লেখেন তারা তাকে কিছু নিয়ে থাকলে সাথে সাথে লিখে নিতে হবে ডাক্তার অজ কা দাবি করলেন আপনার ছেলেমেলে অস্বীকার না করেন আপনাদের ঘরে না করেছিলেন সব কিছু না অনেক কিছু উনি যার উনি থাকতেন ওই জন্য ওরা সামান ওনার বিয় এখন মেমান চলে গেলেই উনি ছেলেদেরকে বলতে করতে দেরি করলে উনি রাশ করতেন রাগ করতেন বর্তমানে আপনি এটা এত কষ্ট পান করেন তুমি বাবা তুই আমি তো সব ভাগ করে এখন যদি এটা আমার ঘরে থাকা আমার কাল হয় আমার বলছে যে এই ঘরে যা আসলে আমার সম্পত্তি তোর মায়ের ওটা আমার হয়ে যাবে আমার হয়ে এর মধ্যে সবাই হয়ে যাবে হয়ে আমার আমি মায়ের হক নষ্ট করে গেলাম আমি তোমার মায়ের হক নষ্ট করে গেলাম আমি আল্লাহ জবাব দিয়ে করতে না কাজ হয়ে গেছে তার এইভাবে এক এক করে সতর্কতা অবলম্বন করে গত শতকের মধ্যে তা ছলিবে একজন চলে গেছে আর একজন আসছে খুব কমজোর খুব কষ্ট হয় দেখে এই চাকরির তাকে বা আপনার একটা হিটি ওষুধ নিয়ে আসছে মাহুল সবচেয়ে সৃষ্টি করে আপনি এত সমস আপনি আপনার এখান থেকে একটা মসে মাহাজ খেয়ে তাহলে আপনার এক্ষুনি কি আছে হিটিম ওষুধ খুব দামি হয় একটা মস নিয়ে औषुधि तुम्हें एक ओषि डीबर मध्य तुम मायर हक कायम हो गई हक कायम हो गए यह बीबार मध्य কোন অভিজ্ঞ আলহামদুল্লাহ সব বালে ছিল না বালে হলে তার কোনো রাস্তা ছিল কোনো রাস্তা ছিল সব বালের ছিল উনি আবার সকালে উপস্থিত ছিল সকল থেকে পারমিশন নিয়ে নিলেন সকলে খুশির সাথে তারা হুজুর আমরা এবং তারা সকলে খুশির সাথে আপনাকে ইজাজত আমি একটা অনুষ্ঠান আল্লাহ কাকে আল্লাহ সাথে লেনদেন পরিষ্কার রাখা কাকে কিভাবে লেনদেন পরিষ্কার পরিষ্কার আছে লেনদেন পরিষ্কার তার মালিকেরা ভিন্ন আজকে যে আপনার জন্ম নিল তাকে কেউ গিফট করলো ওটা তার ওই লোক না বলে বাচ্চার মালিকা ওইখানে আপনার অধিকার নেই তাকে নিজিষ্ট প্রয়োজনে ওটা খরচ করবে ওই বাচ্চার জন্য করতে পারবে নিজস্ব প্রয়োজনে খরচ করার নেই যে বাচ্চা আজকে তুমি রাখবে যদি একটা তার তালিকেন অভিযোগ এই জন্য আমাদের আল্লাহ ক্লিন রাখতে হবে তাতে অপ্রস্তুত অবস্থায় চলে না যায় এবং জানলাতে যাওয়ার জন্য আল্লাহ তালা যে ফলগুলো রাখে সত্যি সমাজ অনুযায়ী এই ফলগুলো করতে হবে আজকে একটা ফস বল আল্লাহ তালা নিরানব্বইটা নাম এই নামগুলো আল্লাহ মন্দা দিকে মুহূর্ত করে এবং দেবী একাকে লাভ করে এর অসুবিধা আল্লাহ তাকে আলহামদুল্লাহ এক ভাই কম্পিউটার আমাকে দেখাইছে তো ওইটা ফেরার হয়ে গেলে আপনার ওই ভাই সংগ্রহ করেন লাইন এই নানব্বটা নাম মুখুক্ত সুবিধার জন্য আমরা আঠারো লাইনে আসবো আপনি একদিন এক লাইন করে মুখুক্ত করেন আপনার দিদিকেও মুক্ত করতে পারেন আপনার বাচ্চাদেরকেও মুক্ত করতে পারেন তোমাদের মজুত করা হয়ে যাবে জানলার যাওয়ার একটা অশ্চিলা মানে আরো দুটো অশ্লীলা বলবো আজকে একটা অশ্চিলা বললাম আলোচনাতে অশ্চিলা এগুলো আমাদের ধরতে হবে প্রবল হয়ে যায় সেটা হচ্ছিল আল্লাহ করে দিল্লাফ করার জন্য অস্তিকা খুঁজবেন আমাদের এই বাজার দিয়ে না এর মধ্যে মধ্যে মনোযোগ নেই এর মধ্যে উন্নত নেই অনেক মাছ তো আল্লাহ অস্থিরাগুলো আসতে হবে না আমি একটা হচ্ছিলাম আল্লাহর নামগুলো মুক্ত করা হয়ে গেলে আপনার সংগ্রহ করবেন এবং এটা করতে আরম্ভ করবেন কি নাম এই গাছটা বলে আরি হ্যাঁ আপনার আপনি দাঁড়ান আপনারা এই গাছটাকে কি করবেন এই সবাই দেখে আল্লাহ তালা আমাদের সকলকে আগর করেন